أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زنزلت الأرض زنزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يصدر الناس গত সপ্তাহে এই সুরার তফসির পেশ করা হয়েছিল শেষ দুটি আয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম এই বিষয়ে আগামী করতে আলোচনা করা হবে আল্লাহ রাব্বুল العالمين বলেছেন فمن يعمل مثقال ذره خيرا ومن يعمل مثقال ذره شرا يره দেখে নে করবে সে তা দেখবে তার সামনে উপস্থিত আর যে কে অনুপরিমান খারাপ আমল করবে সেহাদ তখন তুমি দেখবে যারা মুজরিম যারা অপরাধী তারা ভয় করবে এই আমল নামায় কি লিখা আছে সে বিষয়ে তারা থাকবে আর বলবেন এমন একটা ফাইলাদু সহি কোন ছোট ছোট গুণা বড়া কোন আসল লাঞ্ছনা কোন দিনের লাঞ্চনা দিনের লাঞ্ছনা আজ হালকা একটু লাঞ্ছনা দুনিয়ার হালকা লাঞ্ছনার জন্য আর আবার লাঞ্ছনাও হালকা বলবে যদি একটু ধন না হয় তাহলে মানুষের কাছে তাই একটু এদিক যেদিক করি তো মোবাইলটা তো চালাতে পারবো ঠিক না ওঠিক বলেন এরকম আছে কিলো হ্যাঁ এটা কি তোমার কি আসলো আর কি গেল মোবাইল না আমার তো দেখা যায় বেশিরভাগ ও হেতু মোবাইল টিপছে অযুম বলে মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ইসলামের সৌন্দর্য হল সে যা অর্থহীন তা পরিত্যাগ করে তা থেকে দূরে থাকে যদি খারাপ কাজে সময় নষ্ট করবেন ভালো কাজে ব্যয় করুন ফেসবুকই যদি ভালো কাজে ব্যয় করেন বা সময় ব্যয় করেন ইনশাল্লাহ খারাপ হবে না যারা ফেসবুক ইত্যাদি ইন্টারনেটে দিন করছেন তাদের জন্য সবসময় সচেতন থাকা উচিত যেন অহেতুক সময় নষ্ট না হয় বা গলত কাজে যেন সময় নষ্ট না হয় আল্লাহ আমাদের হেফাজত করা হয় আল্লাহ বলছেন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 ওই অপরাধী সে যা করেছে তাই তার সামনে পাবে কোনো থাকবে না সব আল্লাহ পেশ করে দিবেন তার আমল নামা যখন তার কাছে পেশ করবে। তাই জিব্বাটাও কন্ট্রোল লাগবে আগাত দিয়ে কথা বলবেন না আপনি হয়তো মনে করেন আমি এরকম বলেছি আপনি যাই বলেন লিখে দিচ্ছেন এই জন্য আল্লাহ রসুন বলেছেন শ্রহী বির কোন সময় মানুষ এমন ভালো কথা বলে যে কথা সম্পর্কে সে কল্পনাই করতে পারেনি এরকম স্বভাব পাবে ভালো কথা বলেছে যার ফলে সে সরাসরি পৌঁছে গেছে আর আরেকজন কোথাও বলেছেন বুঝতে পারেনি চিটকিরি করেছে আছে কিনা মানুষ করে আর না হ্যা মিনেবাস একজন বললো একটা যে জবাব দিয়ে দিতে গিয়ে জুলুম করে দিল তামাশা জুলুম হয়ে যায় একদম সে জাহান্ন পর্যন্ত পৌঁছে দেয় তাই কাল কেয়ামতের দিন যারা অপরাধী যখন তারা তাদের সামনে দেখবে সাথে তখন কি করবে আফসুস আফসুস আটকে এই কিতাবের কি হলো গা বিতন আহসাহা কোন বড় আমল আর কিংবা কোন ছোট আমল বড় গুণা কিংবা ছোটো গুণা কোনটাই সে ছাড়েনি সবই লিপি লিপিবদ্ধ করে রেখেছে দিন আক্ষেপ করবেন কেন এখন আমল সুত্রিয়া দিন তাহলে কেয়ামতের দিন আপনাকে আর আক্ষেপ করতে হবে না ইনশাল যাবেন কোথা থেকে যাকে তার আমল নামা দিয়া হবে ডান হাতে আর ডান হাতে যারা আমল পাবে আমল নামা পাবে তারা হবে নেককার ভালো লোক আমরা সবাই ভালো হতে চাই নিন যদি ভালো হতে চাই তাহলে আমি ভালো রূপে যেন চলি কোরআন এবং্লামের তরিকায় চলবো সবসময়ে দানপথের প্রতীক হয়ে চলার চেষ্টা করবো কোন পথে চলবে বামপন্থী থাকবে আর যাবে কোথায় জাহান নামে আর পৃথিবীতে যারা ডানপন্থী আছে মুসলমানদের কাতারে আছে কার কাতারে নেক লোকদের কাতারে আছে তারা আজ ও ডানপন্থী আর কালকে আমাদের দিন ও ডান থাকবে যারা ডান হাতে আমল নামা পাবে আল্লাহ বলছেন তাদের হিসাব খুব সহজভাবে ভাবে নেয়া হবে একদম সহজ আল্লাহ রসুম সাহসান হারিতে আছে। বললেন ম্যান করে নেওয়া হবে তাকে ছাড়া হবে না তাকে হবে। মুশকিলা তাহলে হিসাব যার তন্নতুন্ন করে নেওয়া হবে সে মাপ পাবেন মা এসা বললেন ইসুল আল্লাহ তাহলে তো মুসলমানদেরও তো হিসাব নেওয়া হবে কিনা আল্লাহ ওইটা হচ্ছে শুধু তোমার আমল নামা পেশ করা হবে আল্লাহর দরবারে আর আল্লাহ বলবেন এটা গ্রহণ গ্রহণযোগ্য হয়ে গেছে বলিস হিসাব করা হবে না তাই এখানে আল্লাহ বলছেন কি তার পদ্ধতিতে নেয়া হবে ওই তার হবে আমল নাম উম মুসলিম জানি জানাতে যেতে চাও তাহলে ডানবন্দি হয়ে থাকো খাবেন কোন হাতে আলিহিসাল্লাম বলেছেন তোমরা বাম হাত দিয়ে পানাহার করবে না ডানহাত দিয়ে খাবে বাম হাত দিয়ে খাবে না কারণ শয়তান বাম হাত দিয়ে খায় কোন হাত তাহলে নবী করিম সালামের ফরমান মোতাবেক আর সরাসরি রব আলিনের ফরমান মোতাবেক তার হিসাব খুব সহজভাবে নেয়া হবে তখন সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত পুলুকিত হয়ে খুশি খুশি হয়ে তাই সে তার পরিবার পরিজনের কাছে যাবে আল্লাহ তার স্ত্রী কে জানেন আগেই আর না হয় জানাবেন না না আগে মা বাবার হক তাই আগে আম্মাকে জানাই আর না হয় সাধারণত যে আপনার জীবন সঙ্গিনী তাকেই প্রথমে জানাবেন এখন জানালেন না আমি পরে গিয়ে জানাবো দৌড়ে দৌড়ে বসায় ঠিক না ওখানে গিয়ে আনন্দ প্রকাশ করছো যদি হও তোমার যদি ডান হাতে পাও তাহলে তুমি তোমার পরিবার পরিজনের কাছে যাবে আনন্দিত পুলকিত হয়ে খুশি হয়ে ওখানে গিয়ে তুমি তোমার আনন্দ প্রকাশ করবে শুভানন্দ سورة الحق رب كي বলেছে فاما من اوتي كتابه بيمينه فيقولها امقر كتابي اني ظننت اني ملاق حسابا فهو في عيشه الرضيه في جنه عاليه قطفها دانيا আবার মানুষজনকে বলবে হা উমুক রুম কিতাবিয়া এসে দেখো আমার আমল নামাটা একটু পড়ে দেখো কি লেখা আছে খুশি পরীক্ষায় পাস করলে এইসি যাই হোক পাস করলেন একদম মজবুত এ প্লাস আর যাই হোক কিন্তু লাস্টে চাকুরি নেই বাংলাদেশে তাই না যদি পয়সা ঘুষ না দেয় তাহলে চাকরি পাওয়া যায় না এক নম্বর বোর্ডে তবুও ঘুস দিতে হয় সবাই বলি না আমার আমল নামাটা একটু পড়ে দেখো আমার মনে হচ্ছে আমি আমার হিসাব রূপে পেয়েছি বলছো বিয়া হাইরে হিসাব হিসাব পেয়েছি। আর আল্লাহ ওই রুকম এক হবু হবাহ ফুলিম যারা আল্লা পথে করে তাদের উদাহরণ যেমন একটা বীজ রোপন করেছ এই বীজের মাধ্যমে সাতটি শিশু উৎপন্ন হয়েছে কয়টা প্রতি শীষে একশটি দানা রয়েছে তাহলে এক বীজের মাধ্যমে কয়টি দানা তুমি পেয়ে সাত এক বীজের পরিবর্তে এক দানার পরিবর্তে সাতটি শিশে কয়টি দানা একশো দুটি আল্লাহ কি বলছেন শুধু নয় করে বলেননি সু কত দিবে নেই কেন্লাহ আলম্লাহ ইউ দায় ফুলি মাই আচ্ছা ওকে ডানাতে পেয়েছে আমার সাথী কেমন খালাস জন্নাত ঠিক না ভাই আপনারা যদি সব হয়ে যায় এক জায়গায় যাবেন বিদেশ সব হয়ে গেছে আর কোন আর কি বলে আর কিছু লাগবে এখন আপনি নিশ্চিত চলে আসবেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো আমল নামা পেয়ে গেছো তোমার তুমি জান্নাতে যাবে আনন্দ তো ওখানেই শুরু হয়ে গেছে আর এর আগে ওই কিয়ামতের দিন তো ওখানে পাবো ডানহাতে আমল নামা যারা ভালো একদম কবর থেকেই শুরু হয়ে যায় হয়ে যায় তাই কবরে যাওয়ার জন্য সবাই প্রস্তুত থাকি কোন দিনে কোন দিন আপনি যাবেন কবরে আপনি বলতে পারেন না কোনদিন আপনার মহত আসবে আপনি বলতে পারেন না তাই আমাদের সকলের জন্য প্রস্তুত থাকা উচিত সব সময় সব সময় হারাম থেকে যেন বেঁচে চলি হালালের উপর যেন চলি নিজে চলি নিজের পরিবার পরিজনকে কে যেন চালাই যদি রকম হয় তাহলে আমার সুকময় জিন্দগি যখন কবরে যাব মৌ আমার আসবে তখন থেকে আমার সুকময় জিন্দগি শুরু হয়ে যাবে আর আসল জিন্দেগি হবে ওই কেয়ামতের দিন যখন আমি এরপরে যখন আমরনামা পাবো সার্টিফিকেট পাবো তারপর যখন জাননাতে যাবো আল্লাহ বলছেন অবস্থান করবে ওখানে গেলিয়া কি হবে কতু ফুহা জানিয়া ওখানকার ফল মূল যা আছে ফল ফ্রুট সব তোমার সামনে ঝুলন্ত থাকবে এরকম পারতে হবে তুমি যাচ্ছ তোমার বাগান দিয়ে তোমার মন চেয়ে জিনিসটা খাবো অটোমেটিকলি তোমার সামনে চলে আসবে এর নাম হচ্ছে এছাড়া আল্লাহ কি বলেছেন তোমাদের মন যা চাইবে তাই তোমাদের সামনে হাজির হবে আর যদি বলো তুমি তাহলে তো আসবেই সাহায্যে একটা সহজ গাড়ির দরজা খুলেন সামনে ইয়ে করেন হ্যাঁ আবার স্টার্ট হয়ে যায় এটা বিশ্বাস করুন আর ওইটা বিশ্বাস করুন আল্লাহ কি বলছে। রহিম এই মেহমানদারী সয়াসরী রব আলিনের পক্ষ থেকে যিনি হচ্ছেন গফুর রহিম যিনি ক্ষমাশীল দয়াছিল সেই গফুর রহিম পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে আতিত্য জান্নাতে যদি তুমি জান্নাতি হয়ে চলো জাননাতে যাবে এবার আল্লা বলবে কি তোমরা খাও পান তোমাদের মন যা চায় তাই তোমরা মিল খাওয়িয়া ওই বিগত জীবনে দুনিয়াতে তোমরা যা কিছু করেছে এর করেছো এর বদলা স্বরূপ তোমাদের তোমরা যা চাও তাই তোমরা এই জান্নাতে বক্কন করো পারাহার করো জান্না আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান আর চেয়ের পরে গুন্ডা জাহান্ন কিছু শুনিনি অল্প তারপরে আসবেন আবার এই কিতাবের দিকে أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي ولم أدري ما حسابي يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه যাকে আমল নেওয়া দেয় আর ওই বাম বামপন্থী আমরা বামপন্থী বলে কাদেরকে বুঝি ওই যারা নাস্তিক কমিউনিস্ট তাদের কি তাই তো বাংলাদেশেও তাই যত বামপন্থী উপস্থিত সময় দেখছি ওদের ব্যাপারে সুরতুল হাক আলমিন বলছেন যখন আমল নামা পাবে বাম হাতে যখন আমল নামা পাবে তখন বলবে হায় রে হায়াক্কে পারাক্কে যদি আমাকে আমার আমল নামা দেয়া না হতো হ্যা বামপন্থী واما من اوتي كتابه بشماله شمال بولبمحد فيقول يا ليتني لم اوت كتابيا ولم ادري ما حسابي بولب اكيف اذا ما كيا اعمال نما ديا نہ ہوت আর আমি যদি না জানতাম আমার হিসাবে কি আছে يا, يا ليت كانت আমি যে মরণ বরণ করেছিলাম ইনশাল আর ওইসব নাস্তিকেরা আর উঠবে না ঠিক না কিন্তু কালকে আমাদের দিন যখন উঠবে তখন বলবে হায় রে হায় আকে মরলাম তো ঠিকই কিন্তু যদি আবার না উঠতাম আগে তো আমার বিশ্বাস ছিল আমি আবার উঠবোনা এখন দেখি আবার উঠতে হলো রে হায় রে হায় হায় রে হায় ওই সময় আর হায় রে হাই করলে কোনো ফায়দা হবে না তাই আমাদের বিশ্বাস যে আল্লাহ আমাদেরকে এই জীবন দান করেছেন ওই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করে পুনরায় আবার কেয়ামতের দিন আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন আর আমাদেরকে ওই সময় আরেক একটি নতুন জীবন দান করবেন সুহ বিশ্বাস আছে কেমন বলবে এই পয়সা তো কমাই করছে অসুবিধা নেই হালাল পদ্ধতি কামাই করবি হালাল ভাবে ব্যয় করি কামাই করলেন হালাল পথে আর ব্যয় করলেন হারাম পথে আপনাকে জিজ্ঞেস করা হবে কোন পথে তুমি কামাই করেছ আর কোন পথে ব্যয় করেছো। তাই একটা রিয়াল কেন একটা টাকাও যেন গলত পথে আমরা ব্যয় না করি কি বলেন ইশা আল্লাহ আর আমাকে কেয়ামতের দিন জবাব দিতে হবে কামাই করেছো হালাল পথে বলে আমি হালাল ছাড়া কামাই করি না কিন্তু ওই দিকে নারিং বিড়িং করে জোয়া খেলে পাতা খেলে আর লুডু বুডু এইগুলো খেলে অনেকে আবার এতেও ঝুঁকিয়ে দেওয়া যাবে পয়সা তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছ তোমাকে গোটা একটা জীবন দিয়েছিলাম এই জীবন তুমি কিভাবে তুমি ব্যয় করেছ তখন কি উত্তর দিবে যদি তুমি বলো না আমি সিগারেট খেয়ে সময় ব্যয় করেছি কিছু লোক আছে না শুধু সিগারেটই খায় আল্লাহ আপনি কিছু বলবেন না একটু গল্প বলতে পারবেন নিজে বিশ্বাস করো করে মুসলমানরা তাই শৈতানের সাথে একটু জেহাদ করুন করতে পারবেন শৈতানের সাথে জেহাদ করো মনের সাথে জেহাদ করো যদি জেহাদ করতে পারো টিকে যাও তাহলে কাল কেয়ামতের দিন তোমাদের হাসর আমাদের হাসর। ইনসা আল্লাহ ডানপন্থী যারা তাদের সাথে হবে আর ডানপন্থীদের ডানপন্থীদের কাতারে থাকবেন তো বামপন্থী যারা কি বলবে হালাকা সুন আমার বড় কোথায় গেল আমার সরকার গেল কোথায় হাজা সুন আমাদের আমার রাজ্য গেল কোথায় আমার বড় দল গেল সব তো নষ্ট হয়ে গেছে হালাকা ওই সময় আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আসবে ওকে তোমরা ধরো শৃঙ্খলিত করে ওকে জাহান্ন নিক্ষেপ করো আল্লাহ তুমি আমাদের হেফাজত আল্লাহ কি বলেছেন যে কেউ অনুপরিমান আর যে কেউ অনুপরিমাণ খারাপ আমল করবে সেও তার চককে সচককে কে দিন তা দেখবে এবারে কথা হলো এর বুঝা গেল মানুষ যে আমল করে সে আমতের দিন সে আমল মাপা হবে মাপা হবে কিনা অল্প আমল বল যদি নে আর হারবান আমল অনেক ওল্লাহ হারবান ভালো আমল অল্পই যদি হয় আল্লাহর সন্তুষ্টি পেয়ে যেতে পারো এর বদলে তুমি জান্ন লাভ করতে পারো হারবান আমল ইন আলিল্লাহ অসন্তুষ্টি আল্লাহ যাবে কোথায় এ ব্যাপারে মতবিরোধ করেছেন যে মানুষের আমল মাপা হবে না মাপা হবে বলছেন শেখ শেখ ইবনাম সাহেব কোন বলেন যা ওজন করা হবে মাপা হবে তা হবে আমল আর কেউ কেউ বলেছেন যা মাপা হবে তা হবে তাদের আমল নামা আর কেউ কেউ বলেছেন যা মাপা হবে যে আমলকারী সরাসরি তাকেই মাপা হবে আসলে বাস্তবে তিনটে সঠিক আপনারা দেখবেন সামনে আসছে কেউ কেউ বলেছেন মানুষের আমল মাপা হবে কেউ কেউ বলেছেন ওই আমল নামা যেটা দেয়া হবে ওইটা মাপা হবে আর কেউ কেউ বলেছেন যে আমলকার যারা বলেন আমল মাপা হবে তারা এই দলিল পেশ করেছেন বলছেন দেখবে। তার মাপা হবে একটা ভাবে আপনারা গত রাত্রির দর্শক শুনেছেন শহিব হারির সর্বশেষ হাদিস আল্লাহ রসুন সাল্লা বলেছেন কালিমাতি على في إلى الرحمن سبحان الله سبحان الله سبحان الله আললিস ফিল হবিবানুটি কলিমা জলকা ভারী কুন্ডা পাল্লা ওই যে পাল্লা দিয়ে মানুষের আমল নামা কেয়ামতের দিন মাপা হবে ওজন দেয়া হবে ওই পাল্লা তারপরে হবি বতান এ দুটি কলিমা আল্লাহর কাছে দয়া মায়ের কাছে খুবই প্রিয়ারে হালকা কত কষ্ট হয় কিন্তু মানুষ যারা গোল ওরা সময় পায় না শুভানি হানি শুভান কষ্ট হয়ে যায় ও বস গালি গালি গালাজ আর মানুষের নিন্দা আর গীবত চুকলি ওগুলো করতে পারে তার জন্য সহজ আমরা সবাই বলি না আলুদুলিল্লাহ আর যে ভালো তার জন্য এগুলি সহজ পাঠ করবে আলামিন পাঠ করবে আয়াতুল কুর্সি পাঠ করবে আল্লাহ করবে যেহেতু রবুল আলমিন তার জন্য এই সব দিকি তার জন্য সহজ করে দিয়েছেন তাই যে কেউ কোরআন পড়তে পারে নিয়মিত তসবির পড়ে নিয়মিত দরুদ নিয়মিত সালাম আল্লাহ রসুন হক আদায় নিয়মিত সে আল্লাহ শুক্রিয়া আদায় করুক আরো বেশি করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কি বলে যদি তোমরা আমার সুক্রিয়া জ্ঞাপন করো তাহলে আমি আমার নিয়ামত তোমাদের জন্য আরো বাড়িয়ে দিব আপনি কোরআন পড়েন আল্লাহ আল্লাহ দিয়েছ ঠিক না সেন্টারে গিয়ে আসছ আল্লাহর শুক্রিয়া দায় করো বলো আলহামদুলিল্লাহ যদি আজকে এই দর্শন না যেতাম তাহলে কত কু কাজ করতাম বাইরে থেকে ঠিক না আমার আমার লিখা হতো বামহাতের আমল নামায় তসবিহের কথা শুনছি সুরাতজিলের তফসির শুনেছি বা শুনছি আমল যাই করলাম সুভাহান এইসব হচ্ছে যারা ডানপন্থী তাদের আমল আমার আমল কিন্তু ওই ডান পন্থীদের আমল নাম হচ্ছে এখানে এসেছেন লাভ না ক্ষতি হবে আল্লাহ তো এই হচ্ছে দলিল তারা বলেন মানুষের আমল মাপা হবে ঠিকই তো আছে বুঝলাম মুশকিল সবগুলোই মিলা যায় সামনে দেখেন কিন্তু কেউ কেউ বলেন এর মধ্যে একটা কথা মানুষের আমল কিরকম মাপা হবে ভাই আগের জমানায় মানুষ বুঝতে হবে কিন্তু আপনি বসেন আপনার রক্তচাপ কতটুকু মেশিন বলে দে বলে ওয়ান আর নিচে ঠিক না কিছুটা এইট হান্ড্রেড হান্ড্রেড টু হল না মুশকিল বলে কি না মুশকিল উপর নির্ভর করে বেশি মুশকিল আচ্ছা আপনি রক্তচাপ মাপেন কিরকম সহজ আর আপনি যে আমল করবেন ওইটা কি না এই জন্য কত পার্থক্য দেব শুধু হ্যাঁ আল্লাহ ওরা কিন্তু ওগুলো দেখেনি মানুষ এরকম জিনিস যেটা মাপার মনে মাপতে পারে ওইটা তারা দেখেনি আর বিশ্বাস করেছে মোহাম্মদ যা বলেছেন তাই সত্য তাহলে আমাদের ইমান বেশ মজবুত না আচ্ছা তাহলে এর জবাব আর দিতে হয় না আমরা বিশ্বাস করি যেরকম সুগার মাপি যেরকম এইটা মাপি যেরকম ওইটা মাপি হ্যাঁ সহজগুলি তাহলে জেরবুল আলমিন যিনি সৃষ্টিকর্তা তিনি মানুষের আমল কি মাপ দ্বিতীয় নম্বর না আমল নামা মাপা হবে দ্বিতীয় নম্বর উক্তি হচ্ছে আমল নামা তো এর আগে শেখ রহেমহুল্লাহ এখানে একটা দলিল পেশ করছেন মুসলিম থেকে সহজ এটা বলছেন আমল কে কাল কেয়ামতের দিন আকারে পেশ করা হবে এটা আল্লাহর জন্য সহজ যেমন যেটা মানবী অর্থাৎ স্বাভাবিক দেখা যায় না অর্থকত দিক দিয়ে এমনি দেখেন না কিন্তু বুঝেন সা আর যদি অন্যটা এর আগে আর তার দলিল আল্লাহ রসুন আলী ও বলেছেন কেয়ামতের দিন যখন জান্নাতিরা জান্নাত চলে যাবেন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন আর এটা সম্ভবত আর আমার পরিপূর্ণ বিশ্বাস ওই সময় হবে যখন সমস্ত মুসলমানদেরকে জান্ন ওখান থেকে তারা খালাজি পেয়ে আসবে কোথায় জান্নাতি যদি মুসলমান হন মুমিন মু আপনার সম্পর্ক আল্লাহর সাথে সুভানুভূত আগামী আপনার সম্পর্কে আমাদের ভালো লোকের সাথে না খারাপ লোকের সাথে তুমি তোমার সম্পর্ক বুঝলো তো তো কি আমাদের সাথে যাবে ওটা কোথায় যাবে ওই লিংটা বুঝতে চায় কি বলবো ওরা কোথায় জাহান নামে ওই লিংটার লিংটির সাথে তোমার সম্পর্ক তো তুমি যাবে কোথায় জাহান নামে এবারে যদি থাকি না মুসলমান ভিতরে তো উপভোগ করার পর তারপর আমার মানুষ কেন সুপারিশ থাকলো আল্লাহর সুপারিশ করবে হ্যাঁ নে সুপারিশ করবে কিনা তাইলে বোঝা গেলো এটা সবার জন্য না বিশেষ বিশেষ লোক আল্লাহ রহম হয়েছে এক ব্যক্তির উপর হালাস আমি তোমার গুণা মাফ করে দিলাম পৃথিবীতে আমি তোমার দুষ্ট্রটি ঢেকে রেখেছি আর আমি আচ্ছা যখন জান্নাতি জান্নাতি চলে যাবে জাহান্নামি জাহান্নামে ওই সময় মৃত্যুকে তাদের সামনে আনা হবে একটা ভেড়ার আকৃতিতে ভেড়া ভেড়া তো চিন্নিত এখানে চিনেন বাংলাদেশেও চিন্তা তাই না ভেড়ার আকৃত আনা হবে আর জাহান্নয় আহল জন্ন ইবু নয় আহল জাহান্ন মাঝে তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হবে হে জন্নতি হে জন্নতিগণ তখন তারা সবাই উকি মেরে তাকাবে জাহান্নীদেরকে বলা হবে হে জাহান্নমী গণ তখন তারা ওইরকম জাহান্নাতিকে থাকাবে আল্লাহ তাদের সকলকে বলবেন হালতা একে চিন্তা একটু ঘুমবার আর কত ঘুমাবেন শোনেন মতির কথা স্মরণ করুন পরে গিয়ে ঘুমাও বলছেন হালতা তোমরা কি এটাকে চিনো তারা বলবেন হে চিনি আল্লাহ তারা বলবেন হ্যাঁ আল্লাহ আচ্ছা মৌত কি শরীর নাকি বলেন তো আমরা দেখতে পাই একটা নাম মরলো আপনি কি এবার দেখবেন তার সাথে কিরকম মরলো শরীর দেখেন কিন্তু ক্রিয়ামতের দিন এই মৌত কে একটা শরীরের শারীরিক করা হবে আর তারা সবাই চিনবে জান্নাতির তাদের সামনে জান্নাতি আর জাহান নামী ওর সামনে ওটাকে জবাই করে দেওয়া হবে মৌত আর জান্নাতিদেরকে বলা হবে জান্ন হলু দুল্লাহ হে জান্নিগন তোমরা জান্নাতে অবস্থান তোমাদের আর কখনো আসবে না বিশ্বাস হচ্ছে বিশ্বাস রাখো রূপে। কি বলা হবে ইয়াহ জানুদুল হে জান্নিগন তোমরা চিরকাল চিরস্থায়ী রূপে জান্নাতে অবস্থান করো ওখান থেকে আর তোমরা কখনো হবে না তোমাদের শেষ কিন্তু জান্নাতে গেলে কখনো মহুত নাই ওখানে সবসময় আপনি জান্নাতের নিয়ামত উপভোগ করবেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান আচ্ছা অন্যদিকে জাহান্নীদেরকে বলা হবে বলছেন মানুষের আমল যে মাপা হবে তার নজির পেশ করলেন আরকি সুবাহ কারণ আল্লাহ যা চায় তাই করতে পারেন তাই হাদিস যেভাবে এসছে ওইভাবে আমরা বিশ্বাস করব। দ্বিতীয় নম্বর উক্তি কোন কোন আলিম বলেন মানুষের আমল মাপা হবে না মানুষের আমল নামা মাপা হবে আর হাদিস মানে ফাইল উপস্থিত ফাইল বুঝি না ফাইল সেভ করে রাখেন তো আর জমা রাখতে পারে কিছুদিন পর ভুলে যাওয়া আমি অনেক কিছু লিখি পরে খুঁজে খুঁজে পাই না যদি এক জায়গায় রাখি ওইটা সহজ আপনি বের করে দিবেন বের করতে এটা হচ্ছে ফাইল কয়েশ দেখেন وتوبا اتاك बोला حديث صاحب البطاقه حديث البطاقه بس يجيب ولت حديث البطاقه باسم بشده ايه ده كده كم هو الدين رب العالمين تار ایک بندہ کے سامنے بن. سبحان الله আর বলা হবে তুমি তোমার আমল নামা দেখো তার আমল নামা নিরানব্বইটি আমল নামা বা ওই ফাইল তার সামনে পেশ করা হবে এক একটি চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত এত বড় এক একটা ফাইল চোখের দৃষ্টিসীমা পর্যন্ত এক একটা ফাইল বড় বড় কতটা নিরানব্বইটা নাইনটি নাইন ফাইলস আল্লাহ বলবেন এই যে ফাইলগুলি তুমি আমল যেগুলি হয়েছে তোমার খারাপ আমল এগুলা কি সঠিক সে বলবে হেরব সঠিক আল্লাহ বলবেন আমার যেসব ফিরিস্তা ছিলেন লিখক ফিরিস্তা রাইটার ফির্তা তোমার উপর জুলুম করেছে কতটা ইয়ে কতটা ওই আমল নামা খারাপ হিসেবে সিজিল আর ভালো যেটা ভালো হিসেবে সামনে আসবে আল্লাহ আজকে আমি আমল আমি তোমার সামনে পেশ করছি ওইটা আসবে একটা বেত আঁকার মতো হাদিস বেত আঁকা বেত আঁকা ছোট মোটো হয় না কার্ড আর কি কার্ড দেখতে দেখতে পাচ্ছেন তো দেখছেন দু টাকা আপনার ইচ্ছা মোতাবেক আপনি পয়সা তুলতে পারছেন হ্যাঁ একটা কৌটা থাকে তাদের যে দৈনিক একটা কোটা আছে যেমন রাজি স্বাভাবিক পাঁচ রিয়াল দৈনিক মানুষ তুলতে পারে তাই তো এর থেকে বেশি পারবে না বলবে তোমার কোটা পার হয়ে পারবে না। তাই প্রয়োজনে তুমি গিয়ে ওখান থেকে বের করে নিয়ে আস এটা কি হলো আমরা বৃতাকা বুঝি ওই বৃতাকা সামনে আনা হবে ও বলবে ও আর কি এত নিরানব্বই দফতর বা ফাইল আমার সব হচ্ছে কুকাজ আল্লাহ আবর মানি আর ওইটা কি করবি কাই বস আর কিছু লাগে না সুহান কিন্তু ওই লুকটির আসাহু আল্লাহ ইহ মজবুত ছিল রসল্লাহ কি ছিল মজবুত তাহলে তো কাজ করবে তাই না কে জানে আল্লাহ তাই তুমি কু কাজ করোনা তুমি তো জানো না তুমি ওই ব্যক্তি হবে আল্লাহ বলবেন তোমার উপর বিন্দু মাত্র দুলুম করা হবে না তারপরে পাল্লার কাটি একটা রাখা হবে কি আরেকটা ওই বেতা ওখানে কি লিখা ই কত বড় আর আরেক পাল্লায় শুধু এই কিলিমা রাখা হবে সাথে সাথে এই কালিমার পাল্লা বেতাকা সুভান বলে বাংলাদেশে আরো একদম উপরে উঠে যাবে তুমার তাহলে আকিদা ঠিক রাখতে হবে কিনা আসল জিনিস লাহ ইহ বল ঠিক নাই না ভাই ভী হ্যাঁ তোমার হাতটা দেখি তো কি হ্যাঁ এখন তোমার একটু বিপদ আসছে কিছুদিন পূর্বে পর এই বিপদ দূর হয়ে যাবে তারপর তুমি শুধু সুখ আর সুখ দেখতে পাবে কি না হাত দেখে আর আরেকটা বলে তোমার ভাগ্য দিকে আমরা আছে না বাংলাদেশ টিয়া পাখি কত কিছু আছে বেল্কিবাজি ইন্না আলিল খবর দার কাছে যাবেন না ইমান নষ্ট করবেন না আর কেউ আছে কি কথা বলে দে ভবিষ্যৎ বক্তার কাছে যায় কথা বলে দে এমন লোকের কাছে যায় গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলো তাহলে তার ৪০ দিনের না জিজ্ঞেস করলে সলাদ নাই চল্লিশ দিনের যদি যায় জিজ্ঞেস করেন দেখি হারাম আচ্ছা আবার ওখানে যদি যায় বলে হ্যাঁ আপনি যা বলেছেন ঠিকই তো হয়ে গেল বলে কি না? সব নষ্ট করে দিয়েছ আল্লাহ রসলাম বলেন তুমি তার কথা বিশ্বাস করো তাহলে তাহলে বুঝে গেল শুধু আসাদু ইহাম মুখ দিয়ে বললে হবে না মধ্যে যা আছে তার উপর আপনি পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে তাহলে কেমন ইন্স আল্লাহ যা ইলে কে যাত তো এই হাদিসকে সামনে রেখে কেউ কেউ বলেন না মানুষে আমল নামা মাপা হবে আচ্ছা আর কেউ কেউ বলেছেন কি না মানুষ সরাসরি মানুষকে যে আমলকারী তাকেই মাপা হবে এর একটি দলিল পেশ করেছেন শেখ রহিমুল্লাহ মুসুদ ইমা মাহমুদ রায়ের আবদুল্লাহ বিন মসুদ রহমত আব্দুল্লাহ বিন মসুদ একদিন তিনি আল্লাহ রসুন ছিলেন তো হঠাৎ করে প্রবল বাতাস চলছে জোরালো বাতাস তার পায়ের নলা দেখে গেছে তার পায়ের নলাটা খুব চিকন ছিল একদম বাড়ি ছিল পাও এরকম বাড়ি ছিল যা পায়ের নলা বাড়ি ছিল আজীব লাগছে শুনোদি যার হাতে আমার জান রয়েছে তার কসম খেয়ে আমি বলছি আবদুল্লা বিনুদের দুই নলা আল্লাহর কাছে বহু পাহাড় থেকে আরো বেশি বাড়ে তাহলে যারা সমালোচনা করে এরা মুসলমান হবে না হবে। তাদের এক মুদির আমুল পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমরা বে করি তারা এক মুদ বুঝতে পারছেন মনে করেন গ্রাম অথবা পাঁচশো গ্রাম যারা আগে হিজত করেছেন তাদের ফজরত দেখাতে গিয়ে এরকম বলেছেন তা এবারে আমাদের ব্যবহার কি হবে সারা দুনিয়া দিয়ে দেয় তাহলে সাহাবাহামের যে কোনো সাহাবি পরিমান হবে না আমাদের ঠিক তাকে সরাসরি মাপা হবে সুবাহ আল্লাহ এর দ্বারা আব্দুল্লাহ বিনুদ রমানিত হচ্ছে এবার এর সামনে যেহেতু সময় শেষ যদি কেউ বলে তাহলে তার মানিকি যে যত বেশি মুটা কিয়াম তার ওজন তত বেশি বাড়বে এটা আমরা সবাই বুঝি ব্যাপারটা একজন বেশ মোটা আপনি মনে না বলেন আমি আমার ওজন কিন্তু দেখা অনেক মোটা কিন্তু আসলে পাতলা ভিতরে কিছু নাই হয় কিনা ভাই এটা দুনিয়াতে আমরা দেখছি দেখতে অনেক মোটা কিন্তু নাই জিনিস ওজন কোথাও যা তিনি তাই তিনি এই হিসেবে বলেছেন এবারে শুনেন হাতিয়ে তিনি হাতি দিয়ে পেশ করছেন দলিল এর মানে এটা নয় যার ওজন বেশি হবে যত বেশি ওই হিসেবে তার পাল্লাবারই হবে কারণ এসেছেন আবু বর্ণনা করেছেন আল্লাহ রসুন বলেছেন অনেক মোটা মানুষ আসবে কেয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে ওর ওজন মশার ডানা পরিমাণ হবে না সুহান তাহলে ওইটা হিসেবে তার ওজন হবে না চিকন ছিল ওজন তো কম হওয়ার কথা কিন্তু রব্বুল আলমিনের কাছে এই দুই পায়ের নলার ওজন বহু পাহাড় থেকে আরো বেশি অতএব বুঝা গেল তিনটাই ঠিক আছে আমার আমল আমল নামা মাপা হতে পারে ঠিক না আমলও মাপা হতে পারে আর আমাকেও মাপা হতে পারে অসুবিধা নেই তাই আমরা সবাই আমল ঠিক করি আমল নামা এই জন্য আমাদের ভালো কথা যায় এবারে যদি আমাকে মাপা হয় আল্লা আর আমার আমল নামা যদি মাপা হয় মাপা যদি হয় আমার আমলে যেটা সর্ব সর্বপ্রথম আছে হচ্ছে অতএব আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত যেন আমাদের সকলের আমল কি হয় ভালো হয় যদি আপনি নেক আমল করেন অনুপরিমান কেয়ামতের দিনটা আপনার সামনে পেশ হবে তা আপনি সরাসরি দেখবেন আর যদি অনুপরিমান খারাপ আমল করেন তাও কেয়ামতের দিন আপনি দেখবেন আর এর সাথে সাথে অনেক আলোচনা হয়েছে আল্লাহর কাছে করি তুমি আমাদেরকে আমল দান। থেকে দূরে থাকার তৌফিক দাও আল্লাহ আমাদের মাফ করো আমাদের মা বাবাদের মাফ করো দুনিয়া সমস্ত মুসলমানদের মাফ করো আল্লাহ আমাদের যেসব ভাইয়েরা আজকে উমরা গেছে তাদেরকে সহি সালেম প্রশান্তির সাথে আবার ঘুরে আসার তৌফিক দান করো তাদের পক্ষ থেকে আমরা খবর কর আমাদেরকে আল্লাহ তোমার ঘরের জিয়ারত বারবার করার তৌফিক দান করো আল্লাহ যারা হজ করা এখনো হজ করেনি কিন্তু হজের আশা রেখেছে আল্লাহ তাদেরকে হজ সম্পাদন করার তৌফিক দান কর আর আমাদেরকে বারবার হজ সম্পাদন করার তৌফিক দান আল্লাহ তোমার হুকুম হাক্কা মেরে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দাও দুনিয়ার মুসলমানদের রহম আল্লাহ রহমান মুসলমানদের সাহায্য করো। পকড়াও করো মজরুমদেরকে উদ্ধার করো আল্লাহ মুসলিম রসাজত করোনার ইসলামী বিধান জারি করার তৌফিক দাও মুসলমানি পরিত্যাগ করে তোমার হুকুম আকাম মেনে তাদেরকে চলার তৌফিক দাও তকনাকে আমাদেরকে নেক মানাও তোমাদের সুলতান সন্তুদের মানো اللہ তুমি কর। আমাদের আমাদের হেফাজত যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদেরকে শিফা দাও আল্লাহ আমাদের রুগীদেরকে শিফা দাও আল্লাহ আমাদের রুগীদেরকে শিফা দাও আল্লাহ আমাদের মা বাবাকে মাফ কর। আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের মা এই সময় মারা গেছেন আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করো তাদেরকে খবর আদাব থেকে বাঁচাও কবর আদাব থেকে তাদেরকে নাজাদ দো আল্লাহ আমাদের মাওয়া যারা জীবিত আছেন আল্লাহ তুমি তাদেরকে করো আল্লাহ আমাদের মা আমাদের উপর খুশি রাখো আল্লাহ আল্লাহ আমাদের মাকে আমাদের উপর খুশি রাখো আমাদের থেকে আচার আচরণে যেসব ভুল ভ্রান্তি হয়ে গেছে আমাদের মা বাবা আল্লাহ অনেক ভুল করছি আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করো আল্লাহ আমাদের মা বাবা ইজ্জত আরো বাড়িয়ে দাও আমাদের ইজ্জত বাড়িয়ে দাও যারা জীবিত আছেন আল্লাহ তুমি তাদেরকে হ্যাঁ হুম হুম হুম ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التنواب الرحيم اللهم صلِّ وسلِّ مبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين